প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে বাকারা আয়াত पुनराजीवित कर এবং আল্লাহ আল্লাহত যাকে জীবিত রাখতে চান কেউ তাকে মারতে পারেন আল্লাহ জীবিত ব্যক্তি বা বস্তুকেও পুনরায় আবার জীবিত করতে পারেন একবার মৃত্যু দেওয়ার পর এই বিষয়টি এখানে বোঝানোর উদ্দেশ্য ওই ঘটনাগুলো দ্বারা তহজত ইব্রাহিম আলী ইসলাম বললেন কাল ইব্রাহিম আর ইনি মাউতা। আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন তা আমাকে দেখান কাইফিয়তটা জানতে চেয়েছেন আমি যে জীবিত করতে পারবো এটা যে আমার কুদরত আছে এটার উপরে তুমি ইমান রাখো না বিশ্বাস করো না আল্লাহ জানেন না যে তিনি বিশ্বাস করেন তারপর জিজ্ঞেস করছেন কেন আল্লাহ তালা ইব্রাহিম আলিহ ইসলামকে কথা জিজ্ঞেস করলেন মামানি ইব্রাহিম বিলিক আল্লাহ তালা জানেন যে এই কথাটার উপর ইব্রাহিম আলী ইসলামের পূর্ণ ইমান আছে তারপরও জিজ্ঞেস করলেন তিনি বলেছেন তখন গিয়ে ইব্রাহিম আলী ইসলামের প্রশ্ন দ্বারা উদ্দেশ্য কি এটা যেন সামে বুঝে নিতে পারে। এই ইব্রাহিম আলী ইসলামের জবান থেকে কথাটা বের করার জন্যই আল্লাহ দ্বারা জিজ্ঞেস করছেন আওয়ালাম তো যেন ইব্রাহিম আজ উত্তরে বলেনের জন্য আমি জিজ্ঞেস করতেছে নতুবা আমার তো এটার উপরে পুরোনোয়াকি নাতটা জানতে চেতেছে কোন মানুষ যখন একটা জিনিস জানে নিশ্চিতভাবেই জানে যে এটা হবে কিভাবে হবে এটার অনেক কাইফিয়ত হইতে পারে কোন কাইফিয়তে হবে এটা না জানা থাকলে দিলের মধ্যে ইতমেনান হয় না দুইটাকে দুইটা একত্রিত হইতে পারে না আমি জানি আজকে একজন ব্যক্তি আমাদের এখানে আসবে একদম পূর্ণ কোন কাইফিয়তে আসবে কি দিয়ে আসবে গাড়ি দিয়ে আসবে মোটরসাইকেল দিয়ে আসবে না কি হবে উত্তরে বলেনা মানতিন যেন আমার দিলে প্রশান্তি লাভ হয় দেখে আল মজমাতি বিন এসতেদাল এসতেদালের সঙ্গে যেই মহায়নাটা মিলিত হবে এমনি তো দালায়লের দিয়ে আমার এই কথাটা পূর্ণ ইয়কিন আছে যে আল্লাহ তালা সব কিছু পারেন আল্লাহ তালা উজুদ কুদরতির উপরে যত দালায়াল আমার সামনে আছে যত দালায়াল আমার জানা আছে এই এসতেদলালের দ্বারা আমার তো জানাই আছে যে আল্লাহ তালা পারবেন এসতেদালের সঙ্গে যখন মিলিত হবে মায়ানা তখন ওই এলমুল ইয়কিন এটা এই মুসা হাদায় পরিণত হয় তখন ইয়তিনের তবকা বেড়ে যায় স্তর বেড়ে যায় এটা এখানে উনি চাইতেছে তো দেখো এখানে ইব্রাহিম আল ইসলাম আল্লাহ তালা কাছে বলতেছেন যে যেন আমার হাসেল হয় এই জন্য আমাকে একটু দেখ দালাইলের সঙ্গে যেন আমার জাহারের উপরে একটা সোয়াল হয় যে হজরত আলী নদী আল্লাহ আনহু ব্যাপারে আসছে যে তিনি বলেন জাম্নাত জাহান্নাম যদি আমার চোখের সামনে খুলে দেওয়া হয় সুলসলাল আলী হাসাল্লামের কাছ থেকে জান্নাত জাহান্নামের কথা শুনে আমার যে ইয়কিন হাসিল হয়েছে সেই ইকিনের মধ্যে একটু এজ দিয়া হবে না তার মানে হুজুরের কথা শুনে ওনার পূর্ণ এতমেনান হয়ে গেছে এখানে ইব্রাহিম আলাম বলতেছেন যে আমাকে একটু দেখাই যেন কি মনে হয় আলী রাহ আনহর ওই এতমেনানের ওই মাকাম হাসিল হয়ে গিয়েছিল যেটা হাজির ইব্রাহিম আলামের হাসিল হয়নি জাহিরি ভাবে সওয়াল হয় না এটার হলটা কি হলটা হলো যে এতমেনানের অনেক মারাতে পাসে আম মানুষের একটা এতমেনানের একটা ধরন আছে আর হাস মানুষের এতমেনানের একটা ধরন আছে আর খাঁজদের মধ্যে যারা আখাসুল খাওয়াজ আম্বে কেরাম তাদের এতমেনানের লেভেলটা অনেক উচে অনেক উচুতে। আম মানুষের যে এতমেনান খাস মানুষের এতমেনান তো তাকে থাকবে তাদের অনেক উপরে আর হজরত আলী রদিয়াল ভাই তিনি হাঁস সাহাবাহ কেরাম সিদ্দিক আউলিয়া আউলিয়া যে এতমেনানের যে একটা স্তর থাকে এই স্তরটা তো আম্বেকরামের ভাতারিকে আউলাই হাসেল আছে আর ইব্রাহিম আলী ইসলাম যেটা চাইতেসানি এটা হলো অনেক উপরেরান আর বলছেন সেই ইব্রাহিম আল ইসলাম হাসিল আছে কথাটা বুঝছো ইব্রাহিম আলী ইসলাম আলী রেতমেনানটা এটা তো ইব্রাহিম আলী ইসলাম হাসিল ছিলই তিনি চাইতেসেন ওনার মাকাম হিসেবে আরো একটু এতমেনান হাসিল করছে এটা এটা এখানে বলা উদ্দেশ্য আর এতমেনান এতমেনানের তো মারাতে বাসি একটা খবর যদি এমন এক ব্যক্তি এসে আমাদেরকে দেয় যিনি মিথ্যা বলবেন এটা আমরা কল্পনা করতে পারি না একজনের মনে করি মুতমায়ন হয়ে গেল যে আসছে আমাদের এখান থেকে কয়েকজন গিয়ে দেখে আসছে একটু বাড়বে না আমরা নিজেরা গিয়ে আবার দেখলাম আর পারবে না নিজেরা গিয়ে প্রথমে মনে দেখলাম যে ওনার গাড়িটা আছে যে গাড়িতে উনি সময় চলে কি দেখলাম না সেগুলোকেও সেগুলোকে পোষ মানিয়ে নাও নিজের দিকে আকৃষ্ট করো ফসুর হন না ইলেক আর আমিন হন না ইলেক ওগুলোকে নিজের দিকে আকৃষ্ট করো সুবশ্রীর বিকাশ্রী সদম মিহা আমিল হুন্নাক এরপর যখন এগুলো তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে ডাকলে এগুলো আসে তোমার দিকে এই তখন এগুলোকে কেটে টুকরো টুকরো করো ওয়িথ লাহমাহ এবং পর যাস মিলিয়ে ফেলো মিলিয়ে সুম্মা জল্লি জাবা লিমিন হুন্না জুস এরপর তোমার এলাকার যত পাহাড় আছে সেই পাহাড়গুলোর উপর এগুলোর এক এক অংশ রেখে দাও আল আলা কুল্লি জাবালি মেনহন্না জুঝা এবং সব পাহাড়ে এগুলোর এক একটি অংশ রেখে দাও বা কিছু কিছু অংশ রেখে দাও তো কুল্লি জাবালিন কুল্লি জাবালিনের হাতিকে অর্থ হলো দুনিয়ার সব পাহাড় এটা তোর উদ্দেশ্য না এজন্য বললো সব পাহাড় মানে হলো তোমার এলাকার যত পাহাড় আছে ওই ওই তোমার এলাকার সব পাহাড়ের মধ্যে কিছু কিছু রেখে দাও সবকিছুর মধ্যে এটাও একটা বাকি আল্লাহ তালা সবাইকে দেখান না ইব্রাহিম আলী ইসলামকে দেখালেন একটা শকুন কা এবং মুরগি এই চারটা জিনিস তিনি নিলেন ও ফালা বিহিনা মা জুকিরা ইন্দা সবগুলোকে কেটে টুকরা টুকরা করে আল্লাহ তালা যেভাবে বলছেন সেভাবে রাখলেন মাথাগুলো নিজের কাছে রাখছে অঙ্গেমটা হয়েছে পূর্ণ হয়েছে মাথা ছাড়া যে শরীরটা এটা হয়তো ইব্রাহিম আসে মাথার কাছে মিলিত হয়েছে এটা হয়তো তিনি দুই হাতে মাথায় আসতে তোমাকে নির্দেশ দিয়েছে কোন একটা কাজের তুমি সেটা করো হায়াত যদি তোমার থাকে তাহলে এটা না কঠিন কাজ করলে তুমি মরবে না আর হায়াত যদি না থাকে তাহলে তুমি মৃত্যু থেকে বেঁচে যেখানে যাবে সেখানে তোমার আগে বেশ লম্বা হবে এই আলোচনাটা অনেকখানি অনেক দূর পর্যন্ত যাবে এনফাকের আলোচনাটা বিভিন্ন ভাবে আল্লাহ তালা বোঝানো এনফাকের মেজদাকে আউ্বাল হলো এনফাকলি মেজদাকে আউ্বাল আরে হবে। বা নিজের না থাকলে অন্যদের যাদের পয়সা আছে তাদেরকেও তো উৎসাহিত করতে হবে যে তোমাদের পয়সা আছে গায়ের শক্তি নাই তো পয়সাটা দাও তোমরা যারা গায়ের শক্তি আছে তারা যেতে পারে এই শুরু হলেন ফাঁকড়া আলোচনা তার কি দিতেছেন মাখালু مثل الذين ينفقون اموالهم في سبيل الله اي মোনাসবতগুলো বুঝতেছ তো? مثالو আই সিফাতু নাফাকাতিল্লাযিনা যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের সেই ব্যয়কৃত সম্পদের দৃষ্টান্ত হলো এমন। مثালুল্লাযিনা বলে ওই ব্যক্তিদের অবস্থা বোঝানো হয় নাই বরং ব্যক্তিদের খরচকৃত ওই মালের উপমা এখানে দিবেন। مثالو আই সিফাতু নাফাকাতিল্লাযিনা তারা যে সম্পদ ব্যয় করে তাদের এই ব্যয়কৃত মালের দৃষ্টান্ত হলো এমন একেবারে তোমা তিনি ইয়ের মাথা হাতে আনছেন যে মকল একজন তাহুর মুফাসির তিনি বলেন যেটা পূর্বে আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি আল বাহরুল মহিদ সাহেব তিনি অবশ্য আরেক তো যাই হোক মানে এটা আমাকে আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি কাদা লিখা ক্যামাসিন আয়াতের রক্ত গুলো বোঝার চেষ্টা করি আয়াতের রক্ত ফাহামে কোরআনের মধ্যে এটা উল্লেখযোগ্য একটা দিক যে আয়াতের বাহাম রক্ত বোঝা তোমরা আল ফাজ কাবিরে করবা যে করিদু নাকি রক্ত গুলো মানে ওখানে তিনি এই কথা বলছেন যে আরবদের তর্জে যেহেতু করোনায় কারিম নাজেন হয়েছেন আর আরবদের ওখানে প্রত্যেকটা কথাকে একদম বা রক্ত বা রক্ত বলার রেওয়াজ ছিল না তো সেই হিসেবে এই জাহানত দিয়ে যতটুকু ধরতে পারছেন এতটুকু কিতাবদের মধ্যে লিখে দিয়েছেন এতটুকু আমরা বুঝতে পারতাম তোমার রবাহ আলমিনের কালামের মধ্যে রক্ত তো অবশ্যই আছে অবশ্যই রক্ত আছে যেমন একটা জায়গায় মানে এটাই জন্য বলতেছি রক্ত ব্যাপারটা ভালো করে বুঝ এবং খেয়ালও করো যেমন ওই যে ইব্রাহিম আলী ইসলামের কাছে আসছেন ফেরেস আসছেন দুটা খবর দেবেন একটা হলো ইব্রাহিম আলী ইসলামের সন্তান হবে এই সুসংবাদ আরেকটা হলো হজরত লুত আলী ইসলামের কোমটাকে উল্টায় দেবেন এটা তো এই ঘটনাটা বলার পর এই ঘটনাটা বলার পর ইসালামা আয়াতটা এটা তো মুখতালিফ জায়গা আসছে একটা জায়গাতে এই কথাটা তো আগের ঘটনার সাথে এই কথাটা বলার জাহিলিটা কি দেখ একটু মুফাজ আমাদেরকে বলে দিয়েছেন দেখায় ফেললে মনে হচ্ছে আর তাই তো দেখ আগের ঘটনার দুইটা জিনিস আছে একটা হলো আল্লাহ রহমত রেহান একটা গজবের ঝার হজর ইব্রাহিম আসামের বয়স অনেক হয়ে গেছে স্বাভাবিকভাবে সন্তান হওয়ার মতো সময় নাই এখন কিন্তু আল্লাহ মেহবানি করে সন্তান একটা দেবেন সন্তান দেবেন দুইটা দেবে একটার পরে মানে নাতিও হবে এবং ওনাদের থেকে নবতের সিলসিলাও জারি হবে এই একটা সুসংবাদ রহমতের এ আর পরক্ষণেই লুতা আল ইসামের কৌমের উপর আল্লাহ তালা এইভাবে এমন একটা শাস্তি দেবেন যে শাস্তিটা কখন ওই যায়নি একেবারে এরপরেই বলতেছে আল্লাহ নব্বে ইবাদি আন্নি আনল আনুল গফুর রহিম আন্না আদা বি আদা আলিম জালালের মধ্যে আছে হলো মেহের বা এই তর্জমা করলে আগের আয়তা কোনো মোনাসাবতী থাকে না হলো যে কোন চোখ আল্লাহকে উপলব্ধি করতে পারে না কিন্তু আল্লাহ সবাইকে উপলব্ধি করতে পারে একদম এরকম সব জায়গায় তো কোন কোনটা হয়তো আমাদের মুফাসিরা বলে দিছেন আর কোনো জায়গায় যা সাতটি শীষ উদ্গত করল। যা সাতটি শীষ উদ্গত করল। ফি কুল্লি সুম্বু তিমি হাব্বা প্রতিটি শীষে রয়েছে একশোটি দানা তো কত হলো সাতশো হয়ে গেছে না আল্লাহ কত মেহরবান সম্পদ আমাদেরকে দিছেন আমরা যদি দানটা করি দান করার জন্য তো ফিকটা কে দেবে আল্লাহ দেবে আল্লাহ দেবে না তো মাল আল্লাহ তার আল্লাহ আবার দেবো যে আমি সেটা আমার দিলের মধ্যে আল্লাহই রাগবত পয়দা করে দেবে দিতেছি এই আল্লাহ নিয়ে নিলেন আবার বলতেছি আমি করছ দিয়েছি আবার তোমার আরও কিছু দেব তো সম্পূর্ণ আল্লাহ এখানে বাকি তারপর আবার এটার জন্য পুনরায় একটা পুরস্কারও আছে শেষ এই যে যেটা শেষ কথাটা আমি দেওয়ার জন্য যে মনে আমার আগ্রহ আসবে আবার দেব। এটা তো আল্লাহরই তারপরও আল্লাহ আল্লাহ আমাদেরকে আবার পুরস্কার দেবে এটা হলো ঠিক এমন যেমন যে ছোটো বাচ্চাদেরকে আমরা যখন লেখা শেখাই যখন কলম একটা ধরে এই যে কলম একটা ধরে বাচ্চা কলম ধরে ধরে রাখে সম্পূর্ণ আমরা ধরে লেখে নামে বলে এই কি সুন্দর বা হয়ে গেছে কি সেখানে চকলেট দেওয়া লাগবে এই চকলেট নাও তুমি এই যে বা লিখছো বা সে লেখছে এই আমাদের অবস্থা ঠিক এমন এক সম্পদ দেওয়ার জন্য তার আল্লাহ আবার আমার কাছে নিতেছেন মনের মধ্যে আগ্লাহ আল্লাহ এরপর আবার বলতেছে তোমাকে আরো কিছু কি হাদিসের মধ্যে বলছে না আমল দ্বারা কেউ কারো মরতবা বাড়বে না আল্লাহ তালার ফজলের দ্বারাই হবে সেই ফজলটা ফজল সামেলে হাল হলে বান্দার দ্বারা আমল হয় তো আসলে যেটা আমরা করি দেখা যায় আমরা আমরা করতেছি আসলে সেটা আল্লাহ তালার মেহরবানি বদলতে হইতেছে এই জন্য এই হাকিটা যদি কারো ভিতরে আসে তাহলে তারা মোতাকাব্যের বানাবার শয়তানের কোন সুযোগই পাবেন এই হাকিকতটা যে আমি যা করতেছি এটা তো আসলে আল্লাহ তালা করাইতেছে না আমাকে দিয়ে তো অতএব আমি একটা কিছু করতেছি আমি ভাবটা এটি তো শয়তানিটা আনা খাই রম্মিন আমি এখানে আসি কোথায় আমি তো নাই আসলে এটা আল্লাহ বলতেছে তারা খরচ করে খোটা দেয় না কষ্টও দেয় খরচ করার পর তারা খোটা দেয় না অবস্থা শুধরে দিয়েছি ভালো করে দিয়েছি জবরত হালা মানে হলো হালা আমি তার অবস্থা কত সুধরে দিয়েছি এরপরে সে আমার সাথে এরকম গাদ্দারিটা করলো না এখলাসের আলামত এটাই যে আমি যে আমার করলাম এর বিনিময়টা তার কাছ থেকে আচরণ জন্য করছিলাম আর আল্লাহটা তো সেটা পাইছি সে কষ্ট দেওয়ার কারণে কষ্টে দিছে এ একটা কষ্ট ঠিক আছে কিন্তু আমি তাকে উপকার করলাম সে আমাকে কষ্ট দিল এটা ভেবে যে অতিরিক্ত একটা কষ্ট এটা না হলে বোঝা যাবে যে হ্যাঁ এক্লাস আমার মধ্যে আছে কথা বুঝতে পার নাই যে আমি এত এত কিছু শিখাইলাম আমার কাছ থেকে শিক্ষা পরে আমার উপর এইটা এটা যদি হয় তাহলে এইভাবে তো কষ্ট দেওয়াটা কষ্ট দেওয়াটা হয়তো শারীরিকভাবে কষ্ট দিতে পারে অথবা ভাবে কষ্ট দিতে পারে আদান লাহু ইলা মান। তাকে কষ্ট দিল তার সেই সেইসানের কথাটা অন্য এমন এক ব্যক্তির কাছে উল্লেখ করে লা যেই ব্যক্তি জানুক এটা ওই মনফাক আলেহ পছন্দ করে না মানে আমি একজনের উপরে এসান করলাম এখন এই তার উপরে যে আমি এহসান করছি এটা মনে করো জায়দে জান এটা সে পছন্দ করে না এখন আমি জায়দের কাছে কারণ মাননের দ্বারা কষ্টই হয় মানের দ্বারা কষ্ট হয় না সে যদি পিরাপিরি করে তাহলে তার সেই পিরাপির ব্যাপারে তাকে ক্ষমা করে দেওয়া খাই সদাক ইয় বাহা আদা এটা এমন সদকা অপেক্ষা শ্রেষ্ঠ যার পর কষ্ট দেয়া হয় কষ্ট দেওয়া হয় কি বুঝানো নাই এটা তো প্রথমটা হলো কৌলুম মা দিতে পারতেছ তুমি তাকে বলো ভাই এখন আমার কাছে নাই ভাঙতি নাই আর মাঘ মানে হলো যে সে বারবার পীরাপিরি করতেছে একটা টাকা পাঁচটা টাকা দেন এই পাঁচ টাকা নাই আচ্ছা স্যার দুই টাকা দেন এই দুই টাকাও নেই আচ্ছা তাহলে এক টাকা দেন এক টাকাও নেই আচ্ছা তাহলে পঞ্চাশ পয়সা দেন এই যে বারবার করলো পিড়া করে সবাইকে রাগ আসতে পারে নাই বলতেছি তুই আবার তো এটা মাফ করেতা। এটা হলো মাখ ফেরাত করে সে একটু তার উপরে রাগ করা যায় এমন একটা পরিস্থিতি বানায় হয়েছে এর বাইরে করে দিয়েছি এটা হলো মাখ উদ্দেশ্য এটা না যদি আমরা বলি যে এই ভাই মাফ করেন এই ভাই মাফ করেন এটা হলো পৌরুন বাহারুফ এটা মা ফেরাতেন না মা ফেরাতন হলো তুমি খেপা যেতেছ এই তখন সৎকার ব্যাপারে বলা হয়েছে আসলে আল্লাহ এখানে যেটা বুঝাইতে সেটা তো আম একেবারে যে কোন জিনিস তুমি একজনকে দিয়ে এরপরে তারে কষ্ট দিবা তার না দেওয়া ভালো না দিয়ে তুমি তার সাথে সম্পর্কটা ভালো দিয়া সব খারাপ করা এইটার না দিয়া এমনি থাকা তুমি আল্লাহ তালা হুকুম লঙ্ঘন করো সেই হিসাবে আল্লাহ তালা রাগ হয়ে তোমার পিঠাপনা দেওয়া শুরু করার দরকার না আল্লাহ তালাতে এমন না আল্লাহ তালা হালিম হালিমন হালিমন এবং কষ্ট দেয় তাকে শাস্তি দেয়ার্লাহ তিনি আগের কথাটা আবার বলতেছে আগে তো বলছে যে যারা সদকা করে এই করে না তাদের জন্য রয়েছে আবার সরাসরি খেতাব করতেছে যে ব্যক্তি তারা না যে ব্যক্তি তার মাল খরচ করে লোক দেখাবার জন্য এবি এটা হলো মাসদার মাহজুফের সিফত ايبطالا كالذي اي كابطال نفقه الذي ينفق ماله رياء الناس مرائا لهم ولا يؤمن بالله واليوم الاخر منش কে দেখাবার জন্য দান করে আল্লাহ এবং ইয়াউম আখিরাতের উপর ঈমান রাখে না اهل